বাংলা মানবতা সমাধান সসালামুক রহমতুল বসমি রহিম আলহামদুলিল রবীমিন ওসলা সঈদ আলমরসি নবীন মোহামদলা ওসহব আজমাইন আমি মিনশিম সাই আলাম কাজাবুল আসের ইসেলনা কাতে ফিতনা তাল্লাহম ফরতিব হুম ওস্তাবির আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ ফাকরবুল আলম যাকে ইচ্ছা সম্মানিত করেন আর যার অবস্থা দেখেন যে লাঞ্ছিত হওয়ার যোগ্য তাকে আল্লাহাক লাঞ্ছিত অপদস্থ করেন সালাতাম নাজ মাহমুদুর রসুল্লাহ সাল আল সালামের ওপর যাকে আল্লাহ পাক সবচেয়ে বেশি সম্মানিত করেছেন আর যার বিরোধী যাদেরকে আল্লাহ ফাকরবুল আলম সবচেয়ে বেশি লাঞ্ছিত করেছেন আমাদের তফসির হাবেস সুর কামারের আয়াত নম্বর থেকে এর আগের আয়াতে বলা হয়েছে যে সোয়াল আলী ইসালামকে সামুদ সম্প্রদায় মিথ্যাবাদী এবং দাম্ভিক বলে আখ্যায়িত করেছিল আল্লাহ পাক তার জবাব বলছেন সায়া আলাম নাগাদ শীঘ্রই তারা কালকে জানতে পারবে অর্থাৎ পরকালে জানতে পারবে বা আল্লাহর আজাব আসতে যাচ্ছে তাদের তখন জানতে পারবে মানিল কাজাবুল আসের কে চরম মিথ্যাবাদী আর কে দাম্বিক তোমরাই দাম্ভিক তোমরাই মিথ্যাবাদী যারা আল্লাহকে অস্বীকার করেছো পরকালকে অস্বীকার করেছো তুমি তাদের আচরণ লক্ষ্য করোস্ত এবং ধৈর্য ধারণ করোহম এবং তাদেরকে জানিয়ে দাও তুম যে পানি তাদের মাঝে ভাগ বন্টন হবে করল শিরভিন মোহতাজের প্রত্যেক পানি পানের পালা আসবে যে প্রত্যেকের জন্য সেই কুঁয়ো থেকে পানি পান করবে আর আরেক দিন এই আল্লাহ পাকের যে মজুদার অস্ট্রি যেটা পাহাড় থেকে বেরিয়ে এসেছিল জীবন্ত তাদেরকে দুদিত সেই অষ্ট্রি পান করবে আর কেউ পান করতে পারবে না কিন্তু তারা এই কথাও অমান্য করেছিল আর তাদেরই এক বদ প্রকৃতির মানুষকে তারা অসৎ পরামর্শ দিয়ে তার দ্বারা এই উষ্টিকে হত্যা আল্লাহ পাক এই ঘটনা কোরআনে কারিমের বিভিন্ন সুরে উল্লেখ করেছেন কোন জায়গায় বিস্তারিত কোন জায়গায় সংক্ষিপ্ত আল্লাহ এখানে বলছেন ফানা আদা ও সাহেব অতপর তারা তাদের এক সঙ্গী যার নাম কেদার বিন সালেফ ছিল কাররা উল্লেখ করেছেন ফাতা আতা তাকে ডাকল তাদের সাথী সঙ্গী একজন ছিল তাকে ডাকল এর দ্বারা এই কাজটা হইতে পারে ওকে উদ্বুদ্ধ করলো এই অন্যায় কাজে আতা আর সেটি আজাবি অনজরুর কেমন ছিল আমার আজাব আর আমার সতর্ক বাণী আল্লাহ ফাঁক ওই জাতিকে ধ্বংস করেছিলেন বলছেন ইন্না আর আলিম সাহাত তাদের উপর একটি বিকট শব্দ আমি পাঠিয়েছিলাম একটি ভয়ঙ্কর বিকট শব্দের দ্বারাই তাদেরকে ধ্বংস করেছিলাম ফাঁকানুকা হাসিম এল মোহতাজের সুতরাং তারা হয়ে গিয়েছিল চূর্ণ বিচূর্ণ ঘাসের মতো হাসিম চূর্ণবিচূর্ণ ডালপালা ঘাসকে বলা হয় আর মোহতাজের বলা হয় খোয়ারওয়ালাকে খোয়ার যে ঘিরে রাখে আর সেই খোয়ারের মধ্যে বকরি ছাগল থাকে অথবা গরু থাকে আর সেখানে ঘাসপাত দেওয়া থাকে ওই বকরি সাগরের পায়ের তলায় পড়ে যেসব ঘাস চূর্ণ বিচূর্ণ হয়ে যায় কিছু খেলো আর বাকিগুলো করে তাদেরকে ধ্বংস করেছিলাম আল্লাহ বলছেন লুতাল এর জাতীয় সতর্ক কারি গনকে অস্বীকার করেছিল মিথ্যা মনে করেছিল একজন নবী লুতামকে অস্বীকার করাই সমস্ত নবীদের দাওয়াত কে অস্বীকার করেছে তারা ইন্না আর আলহ হাসেবা নিশ্চয়ই আমি তাদের ওপর প্রেরণ করেছিলাম পাথরের বর্ষণ ইুত তবে লুত আলি পরিবার পরিবারের সদস্য দুই মেয়ে তার ছিল তার স্ত্রী তার স্ত্রী অবস্থায় ছিল যার জন্য আল্লা পাক ওই পাপিষ্ট জাতির সাথেই লুত আলি সাল্লামের স্ত্রীকে ধ্বংস করেছেন সাহার তাদেরকে আমি পরিত্রাণ দিয়েছিলাম উদ্ধার করেছিলাম রাতের শেষ প্রহরে সাহার এর আগে একটি সুরাই রয়েছে পল মোস্তক বিল আসাহার তাহলে সাহার এক বচন আর আসহার হচ্ছে বহু বচন সাহার বলা হয়েছে ভোর রাত্রের সময় যে খাবার খান সুতরাং সাহার থেকে ওর নাম সাহারি এই জন্য সিনে ফাতা আছে জবর আছে আর সেহের আরবিতে সেহের সিনে যদি কাসরা জের দেন তাহলে ওর মানে জাদু হবে নে আমার পক্ষ থেকে এই ছিল অনুগ্রহ এই লুত আলাইসাল্লামের পাপিষ্ট জাতিকে ধ্বংস করা নোংরা জাতিকে ধ্বংস করা কুফরির সাথে সাথে তাদের সমকামিতার পাপ তুঙ্গে উঠে গেছিল আল্লাহ পা করছেন যে এটি আমার পক্ষ থেকে নিয়ামত ছিল নিয়ামত এই দিক থেকে যে আল্লাহাক সম্মানিত করলেন আল্লাহর নেগবন্দা দিয়ে আর অসহত লোকদের উচিত শাস্তি দেওয়া এটি আল্লাহ পাকে নামত তাতে শান্তি নেমে আসবে দেশে আর আগামী প্রজন্মের জন্য এতে আল্লাহ পাকে নিয়ামত রয়েছে যে তারা সংশোধন করবে জীবনের তারা এই বদ আচরণের হবে না যারা জ্ঞাপন করে যেমন আমি লুতামকে সমানা ফাতে আর নিঃসন্দেহে তাদেরকে সতর্ক করেছিল লুত আমার পাকড়াও থেকে কঠোর আল্লাহ ধরে নেবেন সতর্ক সাবধান করেছিল ফাতামারাও কিন্তু তারা তর্ক বিতর্কে লিপ্ত হয়েছিল অথবা তারা সন্দেহ করেছিল বিশ্বাসই করেনি লুত লুতামের কথা সম্পর্কে তারা লিপ্ত হয়েছিল বা তারা সংশয় পোষণ করেছিল মানেনি আমদাই ফেহি আর এই নোংরা জাতি লুত আল ইসালামের সাথে তার মেহমানদের সুরক্ষার ক্ষেত্রে পিড়াপিড়ি করেছিল চাপ সৃষ্টি করেছিল ঘটনা তাহলে একটু বলতে হয় হলে আয়াতটা স্পষ্ট বুঝে আসবে না যখন এব্রাহিম আলী বাড়ি থেকে ফেরিস্তারা সুসংবাদ দিলেন ইসাক আলি সালামের আর তারপরে সেখান থেকে যে এব্রাহিম আলী সাল্লাম যে ভুনা বাছুর নিয়েছিলেন তা খেলেন না আর বললেন যে আমরা যাচ্ছি এখন লুত আলি সাল্লামের কমের উদ্দেশ্যে তাদেরকে ধ্বংস করার জন্য তো সেখানে এসে যখন পৌঁছে অত্যন্ত সুন্দর চেহরাই সুন্দর মানুষের রূপে জিব্রাইল আলী সাল্লাম মেকাইল ইসরাফিল আলী হিমুসালাম তো এরা যখন মেহমান হিসাবে লু তালে সারের বাড়িতে এসে বসেছেন তখন এই গ্রামের এই নোংরা চরিত্রের লোকেরা দেখতে পেয়েছে যে এত সুন্দর সুন্দর আর পুরুষ লোক দেখলে তো এরা এই সমকামিতার জন্য মরিয়া হয়ে ওঠে আর বিশেষ করে যদি ওই যুবক আহ দাড়ি গোপে এখনো বেরোয়নি এদের পিছনে এরা বেশি ছুটতো এদেরকে খুব সুন্দর লেগেছে ছুটেছে এসে লুতালিসার বলছে যে তোমার বাড়িতে কে ঢুকেছে ওগুলো আমাদের হওয়ালা করো আমাদের মনের যে আশা রয়েছে তা পূরণ জন্য তারা আল্লাপাকে আল্লাহ কোন মুসিবত আসলো আমার মেহমানদেরকে কি করে রক্ষা করো লুত আলি সালাম বুঝতে পারেননি যে এরা মেহমান মেহমানের মানিজ্য তো রক্ষা করা এটা হচ্ছে আপ্যায়নের অন্তর্ভুক্ত অত্যম চরিত্র এটা আমি এই অতিথিদের কি করেছেন আর বলছেন এই ধরনের কথা একটা বলেছেন অতি আল্লাহ ফাকরুল আলমিন তাকে সতর্ক সাবধান করেছেন না সবসময় আল্লাহর উপর পূর্ণ ভরসা থাকবে হেফাজতকারী আল্লাহ ফেরেসারা যখন বুঝতে পেরেছেন যে লুত আলসালাম খুব বিচলিত হয়ে পড়েছে আমাদের মানিজ্জত রক্ষার উদ্দেশ্যে ফেরেস্তা বলছে যে লু তুমি চিন্তা করিও না আমরা এদেরকে ধ্বংস করার জন্য এসেছি আমরা মানুষ আর যখনই তারা এগিয়ে এসেছিল তাফসির কি দাবা দিতে রয়েছে যে জিব্রাইল আলহ সালাম তার একটা ডানা দিয়ে এমন করে ওই লোকগুলির ওপর আঘাত করেছিল যে যেই লোকটি এসছিল আক্রমণ করার জন্য বা এই অসৎ উদ্দেশ্য নিয়ে তাদের চোখের যে ঢেলা ছিল তা বেরিয়ে গিয়েছিল কোনো কোনো কাররা বলেছেন আর কেউ কেউ বলেছেন যে তাদের চোখ একেবারে লেপে দেওয়া হয়েছিল এই চোখের যে ফাটল রয়েছে একেবারে শেষ দৃষ্টিশক্তি আল্লাপাক কেড়ে নিয়েছেন এইভাবে আর তারপরে ওখান থেকে ওইভাবে ফিরে গেলো আর সন্ধ্যাবেলা আর ভোর রাত্রে এদের ওপর সকাল হইতেই আল্লাপাকের আজাব চলে আসলো আল্লাহ আল্লাপাক এরসাদ করছেন তারা যখন লু তালি সাল্লামের অতিথির সুরক্ষার ক্ষেত্রে সুরক্ষা করতে দেবে না এদেরকে আমাদেরকে তুলে দাও আমাদের হাতে এর জন্য যখন চাষ সৃষ্টি করেছিল ফাতামাসম আমি আল্লাহ তাদের দৃষ্টি শক্তিকে মুছে দিয়েছিলাম তামাসা মানে মুছে দেওয়া লেপে দেওয়া ফাজুকু আজাবি অনজর আর আমি বলেছিলাম তাদেরকে যে আসাদন করো আমার আজাব এবং আমার সতর্ক বাণী আজাব আপতিত হয়েছিল অর্থাৎ ভোর হইতেই তাদেরকে আল্লাহাক আজাব দিয়ে ধ্বংস করেছিলেন ফাজুকু আজাবিয়া নজর সুতরাং আসাদন গ্রহণ আমার আজীবাদ বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে উঠে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 जीवन कनिष्ठ विधि विधान जान कत सुंदर भाव पवित्र कुरान अगणित जीवन के आलोकित कर আল কোরানে জীবন ঘনিষ্ঠ বিধিবিধান কাল রাত সাডে টায় বাপুনর সম্প্রচার সকার নটায় এ বাংলাদেশে পিএস টিভি বাংলায় Saturday's provide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 সকল আইন কানুন বিধান মানুষের কল্যাণের জন্য সম্মানিত ভাতৃমন্ডলী ফিরে আসে আমাদের আল্লাহাকাল সুরাতের মহান আল্লাহ এখানে ফেরাউনের কথা এবং ফেরাউনের জাতির কথা সংক্ষেপে উল্লেখ করছেন যে তাদেরকে আল্লাহাক ধ্বংস করেছেন ওয়ালাক আলাফির আউন আর হারুন আলী নবী এসেছিলেন কে যাবি আয়াত না করলে আমার সমস্ত মজেজা গুলিকে নিদর্শনগুলিকে তারা অস্বীকার করেছিল আর আয়াতমান আল্লাহের বিধান হয়তো আমার বিধানকে অস্বীকার করে মৌসা আলি সাল্লামের যে বিধান এসছে ওহি এসছে তা অস্বীকার করেছে আর সর্বশক্তিমান আমি ক্ষমতাবান আর আমি মহাপরাক্রান্ত তাদেরকে পকড়াও করেছিলাম এই ফেরাউন খেয়ে ডুবি আল্লাহ ধ্বংস করেছেন হাজার হাজার তার সন্ন সামন্ত সহ আফারক খাই উলায় আতম ফিজবর আল্লাহাক এখান থেকে কাফের কোরশ নবী সাল্লা সাল্লামের জামানার যারা কাফের মুশ্রিক ছিল তাদেরকে বিশেষ করে বোঝাতে চেয়েছেন আর তাদেরকে জিজ্ঞাসা করছেন আকুফা রকম খাইক তোমাদের এই কাফেররা অর্থাৎ হে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তোমার যুগের এই কাফেররা আর আগের যুগের যুগের এই কাফেররা ফেরাউনের যুগের কাফেররা তারপরে আদসামুদের যুগের কাফেররা কাফেরা লুতামের জামানার কাফেররা এইসব কাফেরদের ইতিহাস বর্ণনা কহিল সংক্ষেপে এই কাফেররা বেশি ভালো ছিল আর বেশি শক্তিশালী ছিল না এই কোরাইশা বেশি শক্তিশালী হয়ে গেছে আমি ওই সব আগের জাতি কয়েকশো বছর করে বাসত আর শক্তির দিক থেকেও প্রবল ছিল তাদেরকে যদি ধ্বংস করে দিয়ে থাকি তাদের কোনো শ্রেষ্ঠত্ব ছিল না সেই জন্য তাদের ধ্বংস করেছি তাদের পাপের কারণে আর এরাও যদি ওই রাস্তায় ধরে তাহলে এদেরকেও আমি ধ্বংস করে দেব আল্লাহ বলছেন আকুফা রকম খায়রুম্মিন উলা একুম কি তোমাদের কাফেরেরা সব কাফের তুলনায় শ্রেষ্ঠ উত্তম না কখনো না কাফের আল্লাহরে সমান সমান সমানি লিখা আছে মুক্তির ঘোষণা লিখা আছে যে তোমরা যদি কুপুরি করো তবুও তোমাদের আল্লাহ সাজা শাস্তি দেবেন না তোমরা যদি মোহাম্মদ রসুল্লাহ বিরোধিতাও করো তারপরে তোমাদের উপর আজাব আসবে না এরকম কোন ছাড়প্রাপ্তি লিখা আছে কি আমি আকৌ লুনাহানো জামি মুের নাকি তারা বলে থাকে আমরা একটি সঙ্গবদ্ধ দল জামি সংঘবদ্ধ দল মুনতের যে নিজের প্রতিরক্ষায় সক্ষম আমরা নিজেদের কে রক্ষা করতে পারব এই আয়াতে ভবিষ্যৎবাণী রয়েছে শীঘ্রই এই সঙ্গবদ্ধ দল পরাজিত হবে আল্লাহ বলছেন আর এই আয়াতের বাস্তবায়ন হয়েছে বদরের যুদ্ধে নবিয়া করিম সাল্লাহ আলি সাল্লামের মক্কি জীবনের শেষ দিকে সুরা নাজিল হইল আর তারপরে দ্বিতীয় হিজড়িতে বদর যুদ্ধে রাসুল্লাহ তিনশো তেরো জন সাহাবাইকেরামদেরকে নিয়ে গেলেন এক হাজার কাফের মুশ্রি সত্তর জন তাদের জাহান্নামে পৌঁছিল হত্যা হয়ে মমিন মুসলিমদের হাতে আর সত্তর জনকে বন্দি করে নিয়ে আসলেন রাসোরম সাহাবাইকেরাম আল্লাহাক এই ভবিষ্যৎবাণী করেছেন মক্কাতে ভবিষ্যৎবাণী হচ্ছে যে শীঘ্রই এই পরাস্ত হবে পরাজিত হালকা শাস্তি এক দুই মিনিটের মধ্যে শেষ প্রাণ নাশ হয়ে গেলো আর কোনো কষ্ট পাচ্ছে না মনে হইল হ্যাঁ কিন্তু তারপরে যে আখেরাতে তাজাবের শাস্তি কবর জীবন শুরু হইলো আর জাহান শাস্তি আখেরাতে যে রয়েছেই তা তো আছেই বালিস বরং তাদের সাথে নির্ধারিত সময় হচ্ছে কেয়ামতের কেয়ামতের দিনে সেই মহাশাস্তি তাদের শুরু হবে ওয়াস আধহা ও আমার এবং এই কেয়ামত অতি কঠিন আধহা অতি কঠিন ও আমার এবং অতিশয় তিক্ত মরুন মানে তিক্ত আমার অতিশয় তিক্ত ইনাল মুজরি মিন আফি দল আলী ওয়াসর নিঃসন্দেহে যারা অপরাধী যে কোনো রকমের অপরাধে থাক না কেন তারা ভ্রষ্টতাই রয়েছে গুমরাহিতে রয়েছে অসর আর পাগলামিতে রয়েছে তারা পাগল আর যারা ভালো পথে চলে তারা কখন পাগল নয় আর কেউ কেউ তাপসির করেছেন সৌরের আর একটি অর্থ হয় যেটা প্রসিদ্ধ অর্থ সাইর এজন্য জন্য জাহান নামের একটি নাম জ্বলন্ত আগুনকে সাইর বলা হয় তো নিশ্চয়ই অপরাধী যারা তারা ভ্রষ্টতাই ইহজগতে গুমরাহিতে রয়েছে পথহারা হয়ে রয়েছে আল্লাহর পথে চলেনি সুতরাং তারা জ্বলন্ত আগুনে অবস্থান করবে জ্বলবে আর সাকার একটি জাহান্ন নাম তারা জাহান্নামের স্পর্শের আসাদন করতে থাক ইনাকুল্লা শাহ খালাকবে কাদার নিঃসন্দেহে আমি প্রত্যেক বস্তুকে নির্ধারিত করে সৃষ্টি করেছি সুপরিমিত করে নির্ধারিত করে সৃষ্টি করেছে এই আয়াতটি তাক সম্পর্কে তাফসিরকার বলেছেন তকদির যে ইমানের ছয় নম্বর পিলার তার দলিল প্রমাণ এই একটি আয়াত এ ছাড়াও আরো অন্য দলিল প্রমাণ রয়েছে প্রত্যেক বস্তুর জন্য আল্লাহ ফাকর রব্বুল আলমিনের সময় রেজিক আয়ু হায়াত মত স্থান সত সত সবকিছু শুধু মানুষের জন্য প্রত্যেক জীবনের কুল্লা সাহায্য বলেছেন শুধু মানুষের ক্ষেত্রে না প্রত্যেক বস্তু তাহলে বোঝা শুধু প্রাণীর না প্রাণীর না যেগুলি গাছপালা উদ্ভিদ সেগুলির ক্ষেত্রেও আর পাহাড় পর্বত ইত্যাদি মাটি পাথর ইত্যাদি সব কিছুর সময় আল্লাপাক নির্ধারণ করেছেন ওয়ামা আমরনা ইল্লা ওয়াহেদা আর আমি যখন ধ্বংস করতে চাইবো কেমত কয়েম করতে চাইব তো আমার নির্দেশ তো মাত্র একটা হবে আমার নির্দেশ মাত্র একটা কথা হবে সেটা হচ্ছে কোন হয়ে যাও আল্লাহ বললেন শুধু আল্লাহ হচ্ছে কোন হয়ে যাও ফায়াকুন তখন সেটা হয়ে পড়ে সুরসিন আল্লাহ পাকের স্বাদ করেছেন কালাম চোখের পলকের মত আরে একটা কথা বলতে চোখের পলকের সময় লাগে না আর চোখের পলোকে আল্লাহ পৃথিবীকে উল্টে পাল্টে রেখে দেবেন ধ্বংস করে আমি তোমাদের মতো শিরকুফুরীতি লিপ্ত পাপে লিপ্ত লোকদেরকে আমি ইতিপূর্বে ধ্বংস করেছি ফাহাল মি আছে কি কেউ উপদেশ গ্রহণকারী দেখো আগের লোকদেরকে ধ্বংস করেছি আর তোমাদেরকে ছেড়ে দেবো আছে কেউ উপদেশ গ্রহণকারী যে না বীর ইমান নিয়ে আসবে আছে কেউ কোন মানুষ উপদেশ গ্রহণকারী যে সৎ পথে ফিরে আসবে আল্লাহাক তারপরে এরশাদ করছেন অকুল্ল সাইন ফল হফিস জবর আর যা কিছু তারা করে বা করবে তা লিখা রয়েছে কর্মলিপিতে আমল নামায় এই জবর আমল নামাকে বোঝানো হয়েছে তাহলে প্রত্যেক ব্যক্তি যা কিছু করে বলে প্রত্যেকটি বস্তু ভালো করলেও লিখা হয় মন্দ করলেও লিখা হয় আমল নামায় যে লিখা হয় لوٹ گونہ فروز اجے سننا مستہ لکھا ہے যারা সংযত পাপ মুক্ত জীবনযাপন করেছে তারা জান্নাতে বহু বাগান বিশিষ্ট জান্নতে অবস্থান করবে ও নাহার আর নহরে অবস্থান করবে তাদের জন্য জান্নাতি নহর রয়েছে ফি আর তাদের অবস্থান হবে ফি মাক আদে সেদক প্রকৃত সম্মান তাদের হবে ফি মাক আদে সেদকিন অর্থাৎ প্রকৃত সম্মান এমন জায়গায় অবস্থান হবে যেটা সত্য আর সেটা হচ্ছে সম্মানজনক ক্ষমতার অধিকারী সর্বশক্তিমান মুক্তাদের তার নিকটে অর্থাৎ আল্লাহ ফাকরুল আলমিনই তাদের আতিথ্যের ব্যবস্থা করবেন আল্লাহ ফাকর্বুল আলমিনের তারা নিকটবর্তী হইতে পারবে পাকের সন্তুষ্টি হাসিল করতে পারবে माइ तो, तो मारा चले कार আল্লাহ বললেন যে কেউ কারো বোঝা উঠাবে না ঠিক না এটা হচ্ছে আল্লাহ পাখির নীতিমালা আর একটি সহ হাদিস রয়েছে বরং একাধিক হাদিস রয়েছে মর্মে যে কোনো মাইয়ত মৃত ব্যক্তির ওপর যদি তার পরিবার পরিজন আত্মীয় স্বজন রোদন করে কান্না করে এমনি কান্না নয় তাহলে মাইয়াত কে শাস্তি দেওয়া হয় সব মাইয়াতকে শাস্তি দেওয়া হয় না যে ওই মাইয়তকে শাস্তি দেওয়া হবে যেই মাইয়তের দেশে এলাকায় গ্রামে এই রকম রোদন করে কান্নার প্রচলন আছে কুপ্রথা আছে করে আমি এইভাবে সমন্বয় হইতে পারে হ্যাঁ বলেন বলেন ভাই জিজ্ঞেস করছেন যে কোরআন তেলাও সময় কথা বলা যাবে না শুনলাম কিন্তু আমরা অনেক সময় কোরআন পড়তে পড়তে কথা বলতে বাধ্য হই অথবা ওই ঘরে আর অন্য লোক কথা বলছে তো এই ক্ষেত্রে কি বলা যাবে কোরআন পড়ার সময় যদি জরুরি হয় যে কথা বলতে কেউ কোনো কিছু জিজ্ঞেস করছে অথবা কাউকে কোনো আদেশ নিষেধ করতে হচ্ছে তাহলে কোরআনটা বন্ধ করে দিয়ে কোরআন পড়া বন্ধ করে দিয়ে কথা বলবেন আর কোরআন চলতেই আছে আর কথা বলছেন এটা জায়জ নাই করবেন না আর আরেকটা অবস্থা যে আপনি কোরআনতেলাউত করছেন আর আপনার বাড়ির সদস্যরা ওই ঘরেই গল্প করছে না এটা চলবে না এটা জায়জ নয় যেখানে কোরআন তেলাউত করবেন আশেপাশে যারা থাকবে তারা মনোযোগ সহকারে শুনবে আর না হলে যদি কথাই বলতে হয় করন পড়া বন্ধ করবে আর না হলে তাদেরকে বের করে দিবে يا لفوزي وعلاي لا يطيب العيش إلا في رضا رب السماء مذ عرفت الله ربي حلو, حلو حلو حلو حياتي مذ عرفت الله ربي أشرق النور بقلبي أشرق النور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 शुक्रवार रत दस टाइप सम्प्रचार सकाल साढ़े आठटांगे आंतरिक बार्ता शत्रु जय कर घृणा शत्रुतार शत्रु के जय करार कौशल पवित्र कुरने 34. परम बुराजित ना बर जय कर जय कर